ইসমিল্লাহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লা গতকাল আমরা শাহাদার একটা শাহাদা কি দুইটা শাহাদার ভিতরে একটা শাদা আসাদ্লাহ ইহ্ল্লাহ এটার এটা কবুল হওয়ার জন্য অথবা এটা এফেক্টিভ হওয়ার জন্য বা এটার থেকে ফল পাওয়ার জন্য অথবা এটা এটা জাননাতে চাবি সেই জান্নাতে যাওয়া সম্ভাবনা সৃষ্টি করার জন্য বা বজায় রাখার জন্য নয়টার শর্ত আমরা পড়ছি শেষ করছি এই নয়টা শর্ত পূরণ করতে হবে আজকে আমরা আরেকটা ওই শাহাদার শাহাদি বা দুইটা শাহাদার সেকেন্ড সাক্ষ্য যেটা সেটা নিয়ে একটু আলোচনা করব কিন্তু তার আগে একটু একজন বোন একটা পয়েন্ট রেজ করছেন উনি আমার আত্মীয়া উনি একটা পয়েন্ট রেজ করছেন সেটা আমি একটু পরিষ্কার করতে চাই যে শপথ আল্লাহ তার সৃষ্টি নামে শপথ করেন এই সৃষ্টিগুলার যে কল্যাণ অথবা এই সৃষ্টিগুলোর যে সত্যতা অথবা ডিজাইন অথবা প্ল্যান অথবা উদ্দেশ্য যেগুলো যে জন্য আল্লাহ আমাদেরকে নিয়ামতগুলো দিয়েছেন ইত্যাদি জিনিসের নামে আল্লাহ শপথ করেন আমরা কোরআনে দেখব অনেক কিছুর নামে শপথ আছে আপনারা হয়তো আরেবিক ল্যাঙ্গুয়েজ জানেন একটু জানেন তারা জানেন যে ওয়াউ থাকলে কোনো কিছুর শুরুতে ওয়াও থাকলে শপথ হওয়ার একটা সম্ভাবনা থাকে আমরা বুঝব যেমন ধরেন ওয়াল্লাহি এটা হচ্ছে আল্লাহর নামের শপথ কিন্তু ওয়াল্লাহ যদি আমরা বলি তাহলে এটার মিনিং হচ্ছে এবং আল্লাহ একটা মিনিং হচ্ছে এবং এভাবে ইউজ হয় কোনো কিছু এবং যুক্ত করতে জি সাহেব আর যখন ওয়াল্লাহি হবে তখন আল্লাহ নামে শপথ করা হচ্ছে এভাবে দেখবেন ওয়াশামসি তারপরে আরো অনেক কিছু ওয়াজি তিন ওয়াহাদ আল বালাদ আমিনা ওয়াহাদ আল বালাদ আমিন এই এই যে এই যে এখানে শপথ ছিল এগুলো সব ওয়াতিন মানে আল্লাহ এগুলোর নামে শপথ করতেছে যাই হোক আমরা এখন ল্যাঙ্গুয়েজের ক্লাস করতেছি না যেটুকু দরকার বললাম তো আল্লাহ তার সৃষ্টির নামে ই করেন কিন্তু কোনো একটা শপথকে একটু বেশি স্ট্রেস করতে গিয়ে উনি নিজের নামে বা নিজের নামে শপথ করেন যেমন আমরা দেখলাম কালকের এটা তোমার রবের কসম ছিল এটা আমরা কীভাবে শপথ করব আমরা কেবল মাত্র আল্লাহর নাম এ আল্লাহর নামে বা সিফাত যেটাকে বলি সিফাত মানে আল্লাহর বৈশিষ্ট্য অ্যাট্রিবিউটস যেটাকে বলি তার নামে শপথ করব এটা আল্লাহর নামই মূলত বাট আল্লাহর ডিফারেন্ট নাম যেমন ওই যে বললেন আল্লাহ নিজেই বলছেন তোমার রবের কসম সেভাবে আমরা বলতে পারি যে আমার রবের কসম বা আমার এলাহ যিনি তার কসম আমার মাহুদে আমার কি বলে আল্লাহর কসম অথবা আমার আল্লাহ নাম নিয়ে বলতে পারি একটা নাম নিয়ে বা তার নামে কসম করতে পারি আর কোরআনের ব্যাপারে কিন্তু আমরা এটা ছাড়া অন্য কিছুর নামে আল্লাহ ছাড়া আল্লাহর গুণাগুণ ছাড়া আর কিছুর নামে আমরা শপথ করব না আল্লাহর গুণাগুণের ব্যাপারটা আসছে আস্তে কোথায় আমি বলতেছি যে যেমন ধরুন উদাহরণ যে কোরআনের নামে শপথ করা যাবে কিনা কোরআনের শপথ এই কথা বলা যাবে কিনা হ্যাঁ এটা বলা যাবে কারণ কোরআন হচ্ছে আল্লাহর আনক্রিয়েটেড এবং আল্লাহর কালাম বা আল্লাহর স্পিচ অর্থাৎ আল্লাহর একটা বৈশিষ্ট্য বা আল্লাহর একটা সেই হিসাবে কোরআনের নামে আমরা শপথ করতে পারবো বাট ইটস নট দ্য বুক মানে মুসাফ যেটাকে আমরা বলি সেইটার নামে শপথ করাটাকে পছন্দ করা হয় না বা পছন্দনীয় না কিন্তু আল্লাহর কোরআন যে বলতে যখন আমরা বোঝাব যে আল্লাহর স্পিচ তখন সেটার নামে আমরা শপথ করতে পারি আর এছাড়া নামে আমার আমাদের রবের কসম আমার রবের কসম বা আমার আল্লাহর কসম বা আল্লাহ একটা নাম সিফাতির নাম যেগুলো আসে সেগুলো আগে কোনো একটা কসম আমি করতে পারি হ্যাঁ এই হচ্ছে মোটামুটি কথা আল্লাহ ছাড়া অন্য কিছুর নামে কসম কাটাকে শিখ ধরা হয় তবে এটা ছোট ছোটো বলা হয় কি আমাদের দেশে ডিপেন্ডিং অন অবশ্য বড় শিল্পও হইতে পারে এটা অন্য রকম একটা সেন্সে বললে হয়তো বড় শিল্প হবে কিন্তু স্বাভাবিকভাবে আমাদের দেশে যে সেন্সে বলা হয় যে অনেক সময় বলা হয় যে আমার ছেলের মাথায় হাত রেখে বলতেছি এইখানে ছেলেকে অ্যাকচুয়ালি আল্লাহর পজিশানে নেওয়া হয় না আল্লাহর পজিশানে নেওয়া হলে এটা হয়তো মানে বড় শিল্প হইতে পারতো যদি সেটা নেওয়া হয় না কোনো কিছুকে আল্লাহর পজিশানে নিয়ে যদি সেভাবে শপথ করা হয় আল্লাহ ছাড়া অন্য কিছুকে অবশ্যই সেটা বড় শিল্প হবে আল্লাহর অবস্থানে নিয়ে গিয়ে কিন্তু আল্লাহর অবস্থানে না নিয়েও যদি আমরা ছেলের নামে বাপের নামে এটার নামে ওটার নামে শপথ করি সেই জিনিসগুলাকে ছোট শিল্প ধরা হয় আর কি এটাতে ইসলাম থেকে বের হয়ে যাবে না কেউ কিন্তু এগুলাও অত্যন্ত গর্হিত পাপ এবং অত্যন্ত অপচ্ছন্দনীয় ব্যাপার যাই হোক এটা শেষ আমাদের আমরা এটা জাস্ট একজন বোন এটা ক্লিয়ার করতে বলছিলেন আমি ক্লিয়ার করলাম ক্লিয়ার করলাম বা পরিষ্কার করলাম আজকে আমরা শাহাদার সেকেন্ড পার্টটা পড়ব শাহদার সেকেন্ড পার্টটা কি অথবা শাহাদার শাহাদানি দুই নম্বর শাহাদাটা পড়ব দুইটা সাদা দেই আমরা এখানে দুইটা সাক্ষ্য দেই দুই নম্বরটা হচ্ছে ওয়শ্না মোহাম্মদান আব্দুহ রাসুলু এই মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আমরা আল্লাহর বান্দা এবং রাসুল এই সাক্ষ্য দেই আমরা এটা এটাও ঠিক প্যারোটিংয়ের কোনো মানে হয় না এটাও আসলে শুধুমাত্র মুখের কথা বলার কোনো মানে হয় না তবে আমরা বুঝবো যে এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা পার্ট অফ আমাদের ইমান বা আমাদের ইসলামে দাখিল হওয়ার প্রথম পার্টটা কিন্তু এনাফ না কেউ লাইলাহেল্লালাল্লা বললে এটা তার মুসলিম হওয়ার জন্য না কারণ লাইলাহেল্লালাল্লাহ যে কেউ বলতে পারে মুসলিম ছাড়াও যে কেউ বলতে পারে অন্য যে কেউ বলতে পারে একজন বিধর্মী অথবা একজন মানুষ যে বিশ্বাস করে যে একজন আল্লাহ আছেন এবং তা ছাড়ার কারো ইবাদত করা যাবে না এটা বিশ্বাস করাটা তার জন্যই নাফ মুসলিম হওয়ার জন্য জান না না সেকেন্ড পার্টটা অত্যন্ত সেকেন্ড পার্টটা হচ্ছে সেই জিনিস যা আপনাকে মুসলিম বানায় ফার্স্ট পার্টটা হয়তো আপনি আমি কথা কথা বলতেছি যে হয়তো কোনো অর্থডক্স জু বা অর্থোডক্স ক্রিশ্চিয়ানও পাইতে পারেন যে মোটামুটিভাবে ফার্স্ট পারটার সাথে অ্যাগ্রি করে বা মোটামুটিভাবে ফার্স্ট পার্টটা ফলো করে বা মনে করে কিন্তু এটা এফ কিছুই আসা যায় না সেকেন্ড পার্টটা ইজ হোয়াট মেক্স ইউএন মে মুসলিম এই আমরা এটা খেয়াল করে শুনবো যে এখানে কী বলি আমরা এই বলার ইমপ্লিকেশানটা কী এবং বলার সাথে সাথে আমাদের উপর কতগুলো অব্লিগেশন চলে আসে বা কতগুলা জিনিস আমরা আসলে এন্ডোর্স করি সেই জিনিসগুলো কি প্রথমটা হচ্ছে আমরা বলি সে মোহাম্মদ সাল্লা সাল্লাম সকল মানবকুলের ভিতর থেকে চৌজেন বাই আল্লাহ আল্লাহ তাকে বেছে নিয়েছেন শেষ নবী হওয়ার জন্য এবং শ্রেষ্ঠ নবী হওয়ার জন্য এবং তার সময় থেকে নিয়ে কে আমার পর্যন্ত সময়টার জন্য বড় একটা সময়ের জন্য তাকে সকল জাতির জন্য নবী করছেন আমরা একটা পড়ব প্রথম পয়েন্টটা হচ্ছে যে চৌজেন তো এটা বলার একটা কারণ আছে কারণ মক্কা কাফেররা জেনারেলি ধরেন এমনিতেই আমরা অনেক সময় মনে করতে পারি বা আমাকে যদি জাস্ট বা আর্গুমেন্ট সেক বল বলতেছি ফর ফর দ্য সেক অফ আর্গুমেন্ট আমি বলতেছি যে আমাকে যদি আল্লাহ জিজ্ঞেস করতেন ওই সময় যে আমি একজন নবী পাঠাবো কোন কোথায় পাঠাবো বলো তো আমি বলতাম হয় পারস্য না হয় রোমান সাম্রাজ্যে পাঠান পাঠাইতে কারণ তারা ছিল সবচেয়ে শক্তিশালী এফেক্টিভ এবং মানে কি বলবো মানে পরাক্রমশালী আজকে যেমন ধরেন আমেরিকার যে অবস্থা সেরকম ছিল তারা তা আমি হয়তো আমার ক্ষুদ্র বুদ্ধিতে বলতাম যে ওই সব জাতগুলোতে পাঠাতে কিন্তু আল্লাহর হিসাবটা অন্যরকম আল্লাহ এমন একটা জাতির ভিতরে তাকে পাঠাইছেন যে জাতিকে কেউ দখল করা বা এক্সটেন্ড করা তাদের সাম্রাজ্য সেই পর্যন্ত ওয়ার্থ মনে করে নাই এরকম একটা জাতির ভিতর মানে বলতে পারেন একটা অন্ধকার কোনায় বিশ্ব পৃথিবী একটা অন্ধকার কোনায় পাঠাইছে এখন এটা আল্লাহর আল্লাহ আল্লাহ সবচেয়ে ভালো জানেন কেন করছেন এখন তো আমরা জানি যে আল্লাহ আল্লাহর বিজমটা কোথায় তো আল্লাহ একইভাবে মক্কার কাশোটা বলতো যে অথবা অন্যরাও বলতো অন্য নবীদেরও বলছে যে আল্লাহকে আর মানুষ পালে না আমাদের ভিতর থেকে কেন নবী না তোমার মতো নিঃস্ব এতিম বা সহায় সম্বলহীন কারো কাউকে চুজ করার কারণ কি আমাদেরকে আল্লাহ না আমরা তো লিডার্স কোরআনার ল্যাঙ্গয়েজ হচ্ছে আলমালাউ বিগ ওয়ান্স যেটাকে বলি আমরা মানে অ্যারোগেন্ট ওয়ান্স বিগ ওয়ান্স যাই বলেন আলমালাউর অর্থটা হচ্ছে বিগ ওয়ান্স কিন্তু তারা আবার বা ওই কেবার কিবারের উপর থাকতো তারা মানে তারা হেফ কি বলবো মানে অহংকারী ছিল সব তো মক্কো এটা বলছে যে আল্লাহকে আর আমাদের কাছে পাঠাতে পারলো না বা আল্লাহকে মানুষ দেখল না তোমার এই বাইশে নিল বা ইচ্ছা এইখানে আমরা অ্যানডোস করি বা আমরা বলবো বা আমরা বিশ্বাস করব মনে প্রাণে বিশ্বাস করব যে আল্লাহ সমগ্র মানব মানবকুলির ভিতর থেকে রসুল সালামকে বেছে নিছেন তার নবী হওয়ার জন্য সুরা আটষট্টি নাম্বার আয়ত আল্লাহ বলেন অ্যান্ড ইউর লর্ড ক্রিয়েটস হোয়াটস ওয়েভার হি উইলস অ্যান্ড হি আল্লাহ যা খুশি তাই সৃষ্টি করেন এবং আল্লাহ বেছে নেন এটা এটা একটা দলিল এই প্রসঙ্গে একটা দলিল সুরা আল আনামের একশো নম্বর আল্লাহ বলেন যে আল্লাহ সব সবচেয়ে ভালো জানেন কার কাছে তার ওয়াহি পাঠাবেন ঠিক যে ব্যাপারটা চলে আসতেছে সকল মানুষের যুক্তির বিপরীতে সকল মানুষের সাধারণ জ্ঞানের বিপরীতে বা সাধারণ রেশনালিটির বিপরীতে গিয়ে আল্লাহ বলতেছেন আল্লাহ সবচেয়ে ভালো জানেন কার কাছে তার ওয়াহি পাঠাইতে হবে বা তার ম্যাচেজ পাঠাইতে হবে দ্বিতীয় পয়েন্ট আমরা যখন বলি আশাদুয়ান্না মোহাম্মদন আবদুহ রাসুলু আমরা আরও বলি যে রাসুল সাল্লা সালামকে সকল মানব কুলের করছে পাঠানো হয়েছে সকল মানুষের জন্য নবী করে পাঠানো হয়েছে এবং আমরা জানি জিনদের জন্য তাকে তিনি জিনদেরও নবী কিন্তু এখানে মূলত আমরা মানুষের মানে যাদের আমরা দেখি বা যাদের সাথে আমরা উঠি বসি তাদের কথা আমরা প্রাইমারিলি বলতেছি করোনা একটা আয়তো সুরা আরফ আরাফ হচ্ছে সাত নম্বর সুরা সেটা একশো আটান্ন একশো আটান্ন একশো আটান্ন নাম্বার আয়ত আল্লাহ বলতেছেন বলো কাকে বলতেছেন বলো রাসুল সালকে বলতে বলতেছেন ও ম্যানকাইন্ড এ মান অব কোলাস নিশ্চয়ই আমি তোমাদের সকলের কাছে রাসুল হিসাবে প্রেরিত হয়েছে ঠিক আছে মানে সকলের কাছে বলতেছেন এটা হলো কোরআনের দলিল আর বুখারি মুসলিম একটা হাদিস যেটা হাদিস থেকে দলিল যে আমাকে পাঁচটা জিনিস দেওয়া হয়েছে রাসুল্সলাম বলেন আমাকে পাঁচটা জিনিস দেওয়া হয়েছে যা আমার আগের আর কোনো নবীকে দেওয়া হয়নি। তার একটা হচ্ছে প্রত্যেক নবীকে শুধু তার মানুষের কাছে পাঠানো হয়েছে তার কম বা তার জাতি বা তার আহাল বা তার গোত্রের কাছে পাঠানো হয়েছে কিন্তু আমাকে পাঠানো হয়েছে সকল মানুষের জন্য নবী করে বুখারি এবং মুসলিমের হাদিস তাহলে আমরা দুইটা জিনিস দেখলাম যে আমরা যখন আশুদু আন্না মোহাম্মদান আব্দুহ রাসুলু বলি তখন আসলে এক নম্বরে আমরা বলি যে আল্লাহ রসুল্লাহ সাল্লাম চৌজেন সকল মানবগুলোর ভিতর থেকে তাকে বেছে নেওয়া হয়েছে আর দ্বিতীয়ত আমরা বলি যে সকল মানুষের জন্য তাকে নবী হিসাবে প্রেরণ করা হয়েছে যেই জন্য আমরা দেখব পরে ইসলামিক কি সে পরে আসবো যে কেন মুসলমানরা সারা পৃথিবীকে দুইভাগে ভাগ করে মুসলিমস আর নন মুসলিমস মুসলিমস একটা একটা আর নন মুসলিম যারা তারা সবাই অবিশ্বাসী বা কাফের বা কুফর মানে তার কুফরের উপর আছে তারা তারা কাফের অবিশ্বাসী কেন এটি একটাই রিজন যেহেতু সমগ্র মানব কুলের জন্য তাকে পাঠানো হয়েছে তার নব্বতের মিশন শেষ হওয়ার পরে পৃথিবীতে মাত্র দুইটা দুইটা ভাগ আছে ব্ল্যাক আর হোয়াইট গ্রে বললে কিছু নাই আয়দার সাময়ান ইজ এ মুসলিম আর ইজ এ কাফেদাস দ্যাস মানে সিম্পল ব্যাপার এটা আমরা পরে আরও অন্য অন্য জায়গায় পড়াশোনা করব বা অন্য জায়গায় আমরা আমরা পড়াশোনা করব বিকেলস পড়াশোনা করবো জাস্ট বলে গেলাম হ্যাঁ যেহেতু প্রসঙ্গ তো আসলো আর এরপর পয়েন্টটা হচ্ছে আমরা যখন বলি এই শাহাদা উচ্চারণ করি এটা খুব খেয়াল করে শুনবেন সবাই আমরা যখন শাহাদা উচ্চারণ করি তখন আসলে আমরা বলি যে রাসুল সাল্লাহ সাল্লাম আমরা এই সাক্ষ্য দেই যে রাসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে আল্লাহর বাণী বা ওয়াহি তিনটা সি মনে রাখবেন সি ইংরেজি লেটার সি সহজ সহজে মনে রাখার জন্য আমি বলতেছি আমাদেরকে আল্লাহর বাণী কারেক্টলি ক্লিয়ারলি এবং কমপ্লিটলি কনভে করে গেছেন ঠিক আছে বাট কারেক্টলি কমপ্লিটলি এবং ক্লিয়ারলি যেভাবে আপনি হোক পেন তিনটার সি মনে রাখবেন কারেক্ট কমপ্লিট ক্লিয়ার কারেক্ট কমপ্লিট ক্লিয়ার এইভাবে এই অর্ডারে মনে রাখতে পারেন এটা খুব ইম্পর্টেন্ট এটা কেন ইম্পর্টেন্ট আমরা পরে অন্য প্রসঙ্গে বলবো এখানে আপনার সুরা নূর এটা হচ্ছে চব্বিশ নম্বর সুরা চুয়ান্ন নম্বর আয় এখানে কোড করতেছেন একটা আংশিক একটা অংশ কোড করতেছেন যে নবীর নবীর বা রসুলের রসুলের কর্তব্য হচ্ছে শুধুমাত্র কনভে করা ইন এ ক্লিয়ার ওয়ে পরিষ্কারভাবে কন কনভে করা আমরা যেটাকে বলে বালাগুল মুবিন বা আল বালাগল আল বালাগুল মুভিন মানে পরিষ্কারভাবে মুভিন মানে স্পষ্ট পরিষ্কারভাবে ই করা পৌঁছায় দেওয়া আমাদের কাছে তো যাই হোক আরেকটা ই আছে আপনার হাদিস আছে এখানে এই হাদিসটা হচ্ছে বাইহাকের হাদিস কিন্তু আলবানির মতো সাহি হাদিসটা সাহি এটার স্ট্যাটাস হচ্ছে সাহি আমরা আহিসুল্জামান একটা ই যে আমরা সুই হাদিসের উপর আমল করি এবং বড় জোর হাসান সেই যেটাকে বলি সেটা কিন্তু আমরা জৈফ হাদিস দুর্বল হাদিস বা বানোয়াট হাদিস বা অত্যন্ত দুর্বল হাদিস এগুলো কোনো দলিল হিসেবে গ্রহণ করি না বা এগুলো কোর্টও করি না আমরা চেষ্টা করি এগুলো অ্যাভড করতে কখনও অন্য মানে তর্ক খাতিরে বা কোনো এক জিনিসের দলিল বা এটা এরকম ওইটা ওইরকম বলতে গিয়ে বলা হয় কিন্তু আমরা সেগুলোর থেকে কোনো দলিল গ্রহণ করি না আচ্ছা এবং মুসলিম্মার দুর্ভাগ্য অথবা দুর্দশার একটা মেজর রিজন হচ্ছে বানোয়াট হাদিস থেকে বা দুর্বল হাদিস থেকে দলিল গ্রহণ করে সেসব আমল করা অথবা সেসব নিয়ে জীবন জীবনযাপন করা তো এখানে রাসুল স্লাম বলতেছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলতেছেন আই লে ব্রাইট পার্থ আমি তোমাদেরকে একটা পরিষ্কার রাস্তার উপরে ছেড়ে যাচ্ছি যা রাত এবং দিন সমান এটা বোঝার একটা ব্যাপার আছে রাত এবং দিন সমান হয় কখন এত আলোকিত যে রাত আর দিনে কোনো ডিফারেন্স নেই আপনি যেমন ধরেন এখন ফ্লাড লাইট দিয়ে আমরা খেলি বা খেলাগুলো দেখি আমরা ক্রিকেট খেলা আপনি ক্রিকেট খেলা থেকে ছোট্ট বল দিয়ে খেলা হয় কিন্তু আপনার ফ্ল্যাটলাইট ফ্ল্যাট লাইটের আন্ডারে কী হয় প্রত্যেকটি জিনিস এত স্পষ্ট যে একটা সুচ পড়লে আপনি উঠে পারবে পারবেন আল্লাহ সেটা বলে যাচ্ছেন সেই ধরনের ব্যাপার যায় আমি তোমাদেরকে এমন একটা পথের উপর রেখে যাচ্ছি যার রাত এবং দিন সমান এরপরে যদি এখানে পথ হারায় কেউ অর্থাৎ এখানে পথ হারানোর কোনো স্কোপ নাই কিন্তু তারপরে পথ হারাবে কারা যারা যাদের অন্তরে বক্রতা আছে যারা এরপরে মানে লুফল খুঁজবে বা ইভেট করার পথ খুঁজবে যে কিভাবে এগুলো পাশ কাটায় যেতে হয় তখন বলতেছেন নো ওয়ান স্ট্রেইস ফ্রম ইট আফটার মি এক্সেপ্ট ইজ ডিস্ট্রয়েড সে ধ্বংস হয়ে যাবে এমন মানে যে পরে পথ হারাবে এত পরিষ্কার সব রেখে যাওয়ার পরেও যে পথ হারাবে সে ধ্বংস হয়ে যাবে অনেক কঠিন একটা কথা কিন্তু এখানে বলতেছেন যে এমন কিছু জানাইতে বাকি রাখে না আরেকটা হাদিস আছে যাই কি আমি এখানে আসে কিনা আমার মনে পড়ে না এখানে আসে কিনা না এখানে নাই আরেকটা হাদিস আছে যেখানে আল্লাহ আসলাম বলেন সামানিটা আমি বলতেছি একদম এক্স্যাক্ট টেক্সট বা নষ্ট না যেখানে আল্লাহ আসলাম বলেন যে আমি তোমাদেরকে এমন কিছু সম্বন্ধে সাবধান করতে বাকি রাখি নাই যা তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে অথবা এমন কিছু জিনিস এমন কিছু সুসংবাদ দিতে বাকি রাখি নাই যেটা তোমাদের জাহান্নতে নিয়ে যাবে অর্থাৎ ওই যে আবার বললাম তিনটা সি Correctly, Completely এবং Clearly. Correctly মানে কিছু ভুলে যান নাই যেমন আজকে আমরা মিলাত পড়ি আল্লাহ রসুল মিলাদ নাই তার সাহাবিরা পড়েন নাই এটা কিন্তু প্রকারান্তরে বলা হচ্ছে যে তিনি হয় ভুলে গেছেন আপনাকে জানাইতে তাইলে প্রথম পয়েন্টটা হইলো না মা হয় ভুলে গেছেন তাহলে কোনটা হবে ই কনভার্টেড অল মানে মানে কমপ্লিটলি কমপ্লিট হইলো যদি ভুলে গিয়ে অথবা ভুল করছেন তাহলে কারেক্টলি হইল না অথবা অস্পষ্ট রেখে গেছেন যে এই তিনটার যেটাই বলবেন আপনি কিন্তু তার রিসালকে বা তাকে আপনি অপমান করলেন কারণ আল্লাহ কোরআনে বলতেছেন সুরা সুরা মায়দার তিন নম্বর আয়তা আল্লাহ বলতেছেন আজকের দিনে তোমাদের জন্য আমি তোমাদের দিনকে মানে তোমাদের রিলিজেনকে কমপ্লিট করে দিলাম দিন বলতে রিলিজন আমি ঠিক বলতে চাই না লাইফ এটাকে কমপ্লিট করে দিলাম তোমাদের দিনকে আর ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে নির্ধারণ করলাম আপনি আল্লাহকে মিথ্যাবাদী বলতেছেন যদি আপনি নতুন কিছু আবিষ্কার করেন বিট মিলাদ চল্লিশ আর চার দিন এই ধরনের যত জিনিসগুলো আছে আমাদের খুবই সাবধান হওয়া প্রয়োজন যে আল্লাহ রসুল যেটা করেন নাই তার সাহাবিরা যেটা করেন নাই আমরা সেটাকে কিছুতেই নতুন কোনো পন্থা আবিষ্কার করব না করা মানেই কিন্তু আমরা বলতেছি যে উনি হয় ক্লিয়ারলি বলেন নাই নালে কমপ্লিটলি বলেন নাই না হলে কারেক্টলি বলেন নাই। কোথাও ভুল হয়েছে একটা অথবা আল্লাহরও মিথ্যাচার করতেছি আমরা আল্লাহ বলতে কমপ্লিট করে দিয়েছেন আমরা এটাকে ইনকমপ্লিট বলে আমরা আবিষ্কার করতেছি আমাদেরকে করতে হবে আমাদেরকে চল্লিশা করতে হবে আমাদের সিন্নি করতে হবে বা মানুষকে খাওয়াইতে হবে অন অ্যান্ড অন অন মানে যত কিছু নব্য প্রথা আমরা বলতে পারি সুতরাং আমরা খুব কেয়ারফুলি শুনবো এই অংশটা এই প্রসঙ্গে যদিও আজকের এটা আলোচনা না তবুও বলে দিচ্ছি বলি একটা কথা যে আমি মরে যেতে পারি আজকের একদম সুযোগ নাও হইতে পারে আমার আপনাদের সাথে কথা বলার যে দিনের ব্যাপারে কোনো কিছু যদি আমরা নিতে চাই তাহলে সেটা আমরা খেয়াল করব যে পাঁচটা জায়গার একটা জায়গার থেকে নিতে হবে মানে পাঁচটা জায়গার একটা জায়গায় থাকতে হবে পাঁচটা সূত্রের একটা সূত্র থেকে আসতে হবে প্রথমটা হচ্ছে হয় আল্লাহ আমাদেরকে অর্ডার করছেন তারপরটা হচ্ছে আল্লাহ অর্ডার না করতে পারেন একটা জিনিস রসুল অর্ডার করছেন তাইলেও আমরা সেটা মানতে পারি বা সেটাকে দিনের অংশ বা সবাবের জন্য করতে পারি সেই কাজটা তিন নাম্বার পয়েন্টটা হচ্ছে আল্লাহ অর্ডার করলে রসুল অর্ডার করলে কিন্তু রসুল নিজে করছেন নিজের লাইফে করছেন সেখান থেকেও আমরা দলিল নিতে পারি একটা সোয়াবের কাজ করা বা আল্লাহ নৈকট্য লাভের একটা কাজ করার জন্য তারপরে আসতেছে আল্লাহ বলেন নাই রসুল বলেন নাই রসুল নিজেও করেন নাই কিন্তু তার সামনে যখন কেউ করছে একটা কাজ দিনের কাজ তাহলে তখন তিনি নিষেধ করেন নাই এটাও দলিল কিন্তু এটাও এটাও আমি করতে পারি এই কাজটা আর পাঁচ নম্বর হচ্ছে সাহাবিরা ঐক্যমত্যের ভিত্তিতে কিছু করছেন সোয়াব মনে করে উত্তম মনে করে আল্লাহ নৈকট্য লাভের জন্য করছেন এই পাঁচটা সূত্রের বাইরে সবের কথা চিন্তা করে কোনো কাজ করা যাবে না যদি আমরা করি সেটা কিন্তু বিদাত হবে মানে নব্য প্রথা ইনোভেশন যেটাকে আমরা বলি আজকে এটা আজকে এটা আমাদের আলোচনার বিষয় না কিন্তু এই প্রসঙ্গটা এই পয়েন্টটা এত ইম্পর্টেন্ট পয়েন্ট যে আমি প্রসঙ্গ তো বললাম আজকের জন্য আমি শেষ করে দিচ্ছি সোভানা কালামদিকা আশাদুল্লাহ আল্লাহন কথা গুলাইক আসসালামাইকুম